আবদুল্লাহ ইবনু উমার রদিয়ালাহ আল্লাহ্ন বর্ণিত আল্লাহ রসুল সাল্লাসাল্লাম জুহরের পূর্বে দুরাকাত ও পরে দুরাকাত মাগরীবের পর নিজের ঘরে দুরাকাত এবং ঈশার পর দুরাকাত সালাত আদায় করতেন আর জুমার দিন নিজের ঘরে না ফিরে যাওয়া পর্যন্ত সালাত আদায় করতেন না ঘরে গিয়ে দুরাকাত সালাত আদায় করতেন